উপলক্ষ্যে বিশেষ লেখা আলোচনা করা হবে এই কথার অর্থ কি আসমা উল হুসনা এই বাক্যাংশের মধ্যে দুটি অংশ রয়েছে আসমা এবং হুসনা আসমা শব্দটি আরবি শব্দের বহু বচন শব্দের অর্থ হচ্ছে নাম কাজেই আসমা শব্দের মাধ্যমে বুঝানো হয়ে থাকে এবং হুসনা এই শব্দের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে সৌন্দর্যকে বোঝানো হয়ে থাকে সৌন্দর্যের সর্বোচ্চ স্তর হচ্ছে হুসনা কাজেই যখন বলা হচ্ছে আল আসমা উল হুসনা তখন সেই সকল নাম সমূহকে বোঝানো হয়েছে যা সবচেয়ে সুন্দর সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায় ভুক্ত আল্লা সুবাহর যত নাম রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে আল্লামা উল হুসনা সেগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর নাম সুন্দরতম নাম আল্লাহ সুহামতাল্লাহর যত নাম রয়েছে প্রত্যেকটি নামই সবচেয়ে সুন্দর আসমা উল হুসনা এই বাক্যাংশটি আল্লাহ আল্লাহ কুরআনের চারটি ভিন্ন স্থানে উল্লেখ করেছেন যা সম্পর্কে আমাদের প্রথম পর্বে আমরা উল্লেখ করেছিলাম তার মধ্যে একটি স্থানে আল্লাহ বলে আল্লাহুহামতাল বলেছেন তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো ইবনুল কাই ইমরাহিমা এই অংশের চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন তিনি বলেছেন আল্লাহাল্লাহ এখানে তার বান্দাদেরকে আহ্বান করেছেন এবং তার বান্দাদের কাছ থেকে চেয়েছেন যে বান্দারা যেন আল্লাহামতাল পরিচয় জানে এই সকল উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ বুঝার মাধ্যমে এবং আল্লাহ প্রশংসা করবে এবং আল্লাহআর ইবাদত করবে এই সকল নামসমূহের মাধ্যমে কাজেই তিন ধরনের দোয়া রয়েছে প্রথম ধরনের দুয়ায় তিনি বলেছেন সেই দোয়াগুলো হচ্ছে দোয়া আল আলাহ অর্থাৎ প্রার্থনা মূলক দোয়া যার মাধ্যমে থাকে। হতে পারে সেখানে আমরা উপকৃত হবো যা উপকার দান করবে যেমন আল্লাহ গুণবাচকের মধ্যে একটি হচ্ছে তিনি আর জাক যিনি আমাদের রিজিক দাতা কাজেই এই ক্ষেত্রে আমরা আল্লাহ আল্লাহ কাছে এভাবে দোয়া করতে পারি ইয়া আল্লাহ আপনি আর্রাজাক আপনি আমাদেরকে রিজিক প্রদান করুন অথবা যে বিষয়গুলো ক্ষতিকর সে বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া এটাও এই দুয়ার মধ্যে অন্তর্ভুক্ত আলসু মহামা বলেছেন তোমরা আমাকে ডাকত করো দ্বিতীয় ধরনের দোয়া হচ্ছে তাহলে এই সকল উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে আমরা আল্লাহ প্রশংসা করতে পারি এবং যদি আলসু মহামতাল্লাহ এই নামগুলো না জানিয়ে দিতেন তাহলে আমাদের কোন সুযোগ ছিল না এই সুন্দর গুণবাচক নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৃতীয় ধরনের দোয়া হচ্ছে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা তার কাছে চাই এবং দোয়া করি যেমন আল্লাহ সুহামতাল্লাহ এখানে বলেছেন এবং তোমাদের রব আদেশ করছেন তোমরা তার কাছে চাও ডাকো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা প্রদান করব জবাব প্রদান করবো আসমা এর অন্তর্ভুক্ত নাম সমূহ সম্পর্কে আরেক কি হাদিসে শেষের অংশটুকু এভাবে এসেছে রসুল্লাহাম বলেছেন মান হাফিজা দাখাল রাসুল্লাহ সালাম তিনি বলেছেন আল্লাহ নিরানব্বইটি এমন নাম রয়েছে যে মানুষ নামগুলোকে সংরক্ষণ করবে দা খালনা সে জাননাতে প্রবেশ করবে আর একটি হাদিস এসেছে মান হাফিজহা যে সেই নামগুলোকে হিফস করবে বা মুখস্থ করবে স্মরণে রাখবে দা খাল জানা সে জাননাতে প্রবেশ করবে কাজে এই হাদিস থেকেও এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জানার উপকারিতা আমরা বুঝতে পারছি এই হাদিসের প্রসঙ্গে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করছি প্রথম বিষয় আলোসুভাতার গুণবাচক নামসমূহ শুধুমাত্র নিরানব্বইটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় আলোসুভাত গুণবাচক নামসমূহের সংখ্যা অসংখ্য যা একমাত্র আলাসুভাত ছাড়া অন্য কেউ জানেন না সেই অসংখ্য নামের মধ্যে ৯৯টি নাম এমন রয়েছে যেগুলো যদি কোনো ব্যক্তি সংরক্ষণ করেন তবে তার সম্পর্কে বলা হয়েছে দেখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ সুবাহর নামের সংখ্যা অসংখ্য এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমরা সেই দোয়াটি দেখতে পাই যেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ নাম রয়েছে যেগুলো আল্লাহ তার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন তার নিজের গায়েবের জ্ঞানের অংশ দুঃখ এবং দুশ্চিন্তা দূর করার সেই দোয়া সেখানে একটি বাক্যাংশ রয়েছে যেখানে বলা হয়ে থাকে আস আলু কাবিকুল ইসমিনা বি সেই সকল নামে রুসিলায় সেই সকল নামের মাধ্যমে যা আপনি আপনার জন্য রেখেছেন যে সকল নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্ট জীবের মধ্যে কাউকে শিক্ষা প্রদান করেছেন অথবা সেই সকল নামসমূহ যা আপনি আপনার নিজের জ্ঞান বা গাইবের ইমের অন্তর্ভুক্ত রেখেছেন নিজের জন্য সংরক্ষিত রেখেছেন ইবনে তাইম রহমাউল্লা এই হারিসকে সামনে রেখে বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহর গুণবাচক নাম বা আজমা উল হুসনা তাদের সংখ্যা নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার থেকেও বেশি ইমামহমাউল্লা যে হাদিসের নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে তার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন যে গুলামায়াম এই বিষয়ে নাম নিরানব্বইটির মধ্যেই সীমাবদ্ধ হাদিসের অর্থ এটা নয় যে সেই নিরানব্বইটি নাম ছাড়া আলাসুকাত আর কোন নাম নেই বরং উদ্দেশ্য হচ্ছে এটা যে ব্যক্তি সেই নিরানব্বইটি নাম সংরক্ষণ করবে সেই ব্যক্তি জাননাতে প্রবেশ করবে অর্থাৎ সেই নামগুলো সংরক্ষণকারী ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন এবং এই হাদিসে যা বলা হয়েছে যে এই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আহ সোয়াহা এই শব্দের অর্থ কি ওলামা কারাম এই বাক্যাংশটুকু কিভাবে ব্যাখ্যা করেছেন সাধারণভাবে বলতে গেলে শুধুমাত্র সংরক্ষণ বা মুখস্থ করা বা হিপস করার মাধ্যমেই এর অর্থকে সীমাবদ্ধ করা হয়নি বরং তিনটি বিষয়কে বোঝানো হয়েছে প্রথমত সেই নামগুলোকে মুখস্থ করা বা সংরক্ষণ করা এটা হচ্ছে একটি অর্থ পাশাপাশি সেগুলোকে বোঝা সঠিক আকিদা সহকারে যেভাবে আহলে বুঝেছেন সেইভাবেই সেই নামগুলোকে বুঝা এবং সেই নামগুলোর যে অর্থ তার উপর আমল করা ইমাম কুর্তুবির রাহিমা আল্লাহ তিনি আলসুবাহ উত্তম গুণবাচক নাম সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন যার শিরোনাম হচ্ছে মা আনি আসমা আল্লাহ হিল হুসনা আল্লাহ গুণবাচক নাম সমূহের অর্থ বা ব্যাখ্যা সেখানে তিনি মানাহা এই বাক্যাংশের আটটি অর্থ প্রদান করেছেন এর মধ্যে অর্থ তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে এই নামগুলো অপরকে শিক্ষা প্রদান করা দুই নম্বর সেই নামগুলোকে গণনা করা এটিও মানাহাসথার অর্থ গণনা করা বা অনুসন্ধান করা খোঁজা তালাশ করা যেমন কোরআনের মধ্যে কোন কোন স্থানে আলসুভা সেই গুণবাচক নাম উল্লেখ করেছেন সেই আয়াতগুলো খুঁজে বের করা এবং যে প্রেক্ষাপটে সেই নামগুলোকে উপস্থাপন করেছেন সেই প্রেক্ষাপটগুলো চেষ্টা করা। এবং নিজের ক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছে তার ব্যক্তিগত ক্ষেত্রে সেই অনুরূপ পরিস্থিতি বা প্রেক্ষাপট চলে আসলে আল্লা সুহামাতালা সেই সমস্ত নামের মাধ্যমে তার ইবাদত করা তার কাছে চাওয়া এবং দোয়া করা তিন নম্বর অর্থ তিনি বলেছেন অন্ন হাদিসে যেভাবে বলা হয়েছে মানহাফিজহা বা যে এই নামগুলোকে মুখস্থ বা সংরক্ষণ করল এটিও একটি অর্থ চার নম্বর অর্থ হচ্ছে সেই উত্তম গুণবাজক নামসুমির মাধ্যমে আল্লাহ সুবাহ আল্লাহর যে গুণ বা বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করা হয়েছে সে গুণ এবং বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুবাহ আল্লাহর গুণবাজক নামসুমির মধ্যে রয়েছে আর রহমান আল্লাহ আল্লাহ তিনি হচ্ছেন আর রহমান পরম করুণাময় তিনি আর রাহিম অসীম দয়ালু এখন এই ক্ষেত্রে এই নাম এবং গুণ বৈশিষ্ট্যকে আমরা কিভাবে ধারণ করব সর্বোচ্চ পর্যায়ের যিনি করুণাময় সর্বোচ্চ পর্যায়ের যিনি দয়ালু তিনি অবশ্যই আল্লাহ সুবাহ একক ভাবে তবে আমরা হাদিসে দেখতে পাই রসুল্লাহ তিনি নিশ্চয়ই যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না তার প্রতিও দয়া করা হয় না কাজেই আল্লা সুবাহ তিনি রহমান তিনি রাহিম আমাদেরও উচিত আল্লাহ সুবাহর অন্যান্য সৃষ্টি অন্যান্য সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করা এবং করুণা প্রদর্শন করা ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় আল্লাহ এমন কিছু নাম রয়েছে যেমন আলমোতা এই নামের অর্থ হচ্ছে যিনি পরম গৌরবান্বিত এবং অহংকার যার জন্য শোভনীয় এবং যিনি সবচেয়ে অধিক গৌরবময় এই ক্ষেত্রে এই নামটির গুণ এবং বৈশিষ্ট্যকে আমাদের মধ্যে এভাবে ধারণ করতে হবে আমরা কখনো কোনো বিষয়ে বড়াই বা অহংকার করার চেষ্টা করব না পাঁচ নম্বর অর্থ ইমাম কুর্তিবি উল্লেখ করেছেন সেগুলোকে ব্যাখ্যা করা যাবে না এই প্রসঙ্গে আগামী পর্বে ইশা আল্লাহ আমরা বিস্তারিত উল্লেখ করব যে আসমা উল বা উত্তম গুণবাচক নামসমূহ সেগুলোকে কিভাবে তাওহিদ আলাসমা এর অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় এবং আহ স্নাত জামাত সেগুলোকে কি কি মূলনীতির আলোকে বুঝে থাকেন সাত নম্বর ব্যাখ্যা হচ্ছে মানাহাস অর্থাৎ যে এই নামগুলোকে জানবে এবং জানার পর আল্লাহ সুবাহ প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধা উদ্রেক হবে এই নামগুলোকে সে ব্যবহার করবে আল্লাহ সুবাহ প্রতি সম্ভ্রম এবং ভক্তি শ্রদ্ধা জাগ্রত করার জন্য এবং আট নম্বর অর্থ তিনি প্রদান করেছেন মানাহাস এর আর একটি অর্থ হলো এটা নিজের জীবনে সেই নামগুলোকে সে প্রতিফলিত করবে এবং সেই নামগুলোর উপর সে আমল করবে প্রস্তুতি আল্লাহমতালার পরিচয় আরো ভালোভাবে আরো গভীরভাবে উত্তম ভাবে জানতে পারি এবং দুই নম্বর উত্তম উপায়ে আলাসুফলার প্রশংসা করতে পারি এ প্রসঙ্গে একটি হাদিসে আমরা দেখতে পাই আইসারাদিয়াল আনহা তিনি বর্ণনা করে বলছেন যে এক রাতে আমি নবী করিম সাল্লামকে বিছানায় পেলাম না আমি তাকে খুঁজতে লাগলাম এই অবস্থায় পায়ের তলা স্পর্শ করল তখন তিনি দেখলেন যে রসুল সাল্লাম তিনি সিজারত অবস্থায় ছিলেন এবং তার দুটি পায়ের পাতা খারা অবস্থায় ছিল সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাম তিনি সিজদায় গিয়ে বলছিলেন তিনি আলসুহার প্রশংসা করছিলেন এবং সেই দুয়াতে তিনি বলছিলেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার সেটি বিশেষভাবে লক্ষণীয় তিনি বলেছেন আপনার প্রশংসা করতে আমি অপারুক রাসুল্ল সাল্লাম তিনি সিজদারত অবস্থায় সেই অবস্থায় তিনি বলছেন যে আল্লাহ সুহামাত এত প্রশংসার যোগ্য যে তিনি সেই অবস্থাতেও তার প্রশংসা করতে অপারক আল্লাহ সুহামতাল প্রশংসা করতে আমি অপারক। আপনি নিজেকে যেভাবে প্রশংসা করেছেন আপনি ঠিক তেমনই আল্লাহ সুহামাত তিনি হচ্ছেন আল হামিদ যিনি প্রশংসিত একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি নিঃশর্ত ভাবে প্রশংসার যোগ্য এবং যত প্রশংসাই আমরা করি না কেন কখনোই আল্লাহ সুবাহ আল্লাহর উপযুক্ত সানে যে প্রশংসায় তিনি দাবিদার যে প্রশংসায় তিনি যোগ্য তা আমরা করতে সক্ষম হব না রাসুল উল্লা সাল্লাম দোয়াতে সেই কথাগুলোকে উল্লেখ করছিলেন এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহাম তিনি নিজে তার যে সকল উত্তম গুণবাতক নাম সমূহ আমাদের সামনে উন্মোচিত করেছেন সেই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহাম্মার প্রশংসা করতে পারি যেমন সাউবান রাজি আল্লাহ থেকে বর্ণিত হাতিসে আমরা দেখতে পাই যে রাসুল্ল সালাইস্লাম সম্পর্কে তিনি বর্ণনা করে বলেছেন যখন তিনি সালাত শেষ করতেন এবং সালাম ফিরাতেন प्रशंसा यानी शांति दाता आपनार और आपनार पक्ष शांतिर गुणबाचक नाम समय मध्य हमलाम अर्थात जिन शांति दाता शांति जार पक्ष এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহবাচক নামূহের মাধ্যমে আল্লাহ করেছেন এবং তিনি আরো বলেছেন করাম হে মহিমান্বিত এবং গৌরবময় সত্তা আপনি প্রাচুর্যময় তিন নম্বর আরেকটি উপকারিতা হচ্ছে এই যদি আমরা এই উত্তম গুণবাচক নামসমূহকে ব্যবহার করে আলাহ সুবাহআর কাছে চাই দোয়া করি সেক্ষেত্রে দোয়া কবুল হয়ে থাকে তীর মিদিতে উল্লেখিত হরিফার্মাই আনাস করে বলেছেন নবীদি সালাই তিনি মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখলেন একজন ব্যক্তি সালাত আদায় করছিল তারা তখন তিনি বললেন তোমরা কি জানো সে কিসের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে সে আল্লাহর কাছে দোয়া করেছে তার সবচেয়ে বড় নামের মাধ্যমে এবং সেই নামের মাধ্যমে বৈশিষ্ট্য সমূহ জানার মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ সুবাহর পরিচয় এবং গুণ আমরা জানতে পারি দিনের উপর আমরা মজবুতি লাভ করতে পারি এবং আমাদের অন্তরে প্রশান্তি লাভ হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তিনি তার পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন যেমন তিনি বলেছেন তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো ইল্হ নেই অন্যত্র আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ আন্না আল্লাহ গাফুর রাহিম। তোমরা জেনে রাখো আল্লাহ তিনি গাফুর তিনি রাহিম তিনি ক্ষমাশীল তিনি পরম দয়ালু অন্যত্র আল্লাহ সুহামতলা বলেছেন ওয়া হালিম তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তিনি আল্লাহ সুভাত সম্পর্কে জানা এবং ইল অর্জন করা এটা ইবাদতের একটি অংশ বা প্রকার এবং এই প্রসঙ্গে আমরা উল্লেখ করেছিলাম যে পরিচয় জানা এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ বাকি অর্ধেক অংশ হচ্ছে সেই পরিচয় অনুসারে সঠিকভাবে সিরোকবিহীন অবস্থায় আল্লাহ ইবাদ যখন আমরা আল্লাহ আলাসমা উল হুসনা বা উত্তম গুণবাচক নাম সমূহ জানতে পারব ক্ষেত্রে আমরা সিফাত সেই বিষয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো জানতে এবং বুঝতে সক্ষম হব আলাহমা উল হুসনাহ এর মাধ্যমে আমরা আল্লা সুমাহর একতবাদ সম্পর্কে বা তাওহিদ সম্পর্কে ইলম অর্জন করতে পারি এক্ষেত্রে অন্যান্য বাতিল ইলাহ থেকে শুরুতে আমরা আল্লাহ সুবাহকে পৃথক করতে পারি পৃথক করতে পারি তার উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে এবং তার উত্তম বৈশিষ্ট্য সমূহের সাথে এবং সেই উত্তম নাম এবং এবং এবং সুন্নাতে উল্লেখিত হয়েছে। সেগুলোর অর্থ ও হুকুমের প্রতি ইমান রাখার মাধ্যমে সবশেষে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ সুবাহ তিনি এটা ভালোবাসেন এবং পছন্দ করেন যেন আমরা তাকে ডাকি দোয়া করি এবং তার ইবাদত করি যে কারণে আল্লাহ তিনি অথবা ফেসবুক পেজ ডব ডবল ডবু ডেসবুক ডাট কম স্ল্যা অথবা চ্যানেল